السلام عليكم ورحمة الله وبركاتك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وعلى أصحابه ومواله وبركاتك بالله من الشيطان بديم بسم الله الرحمن الرحيم قلق لامين ذلك الحتاب لا عيب فيه هدل للمتقين الذين يؤمنون في ويقيمون الصلاة ويؤتون الزكاة অমিন মহারাজনা কোরআন রাজে চার আগেদের মানুষের কথা আলোচনা করেছে একটা হল আর কিতাব আহ কিতাবদের অনেক তাদের গুণাবলী তাদের ভালো মন্দ দিকগুলি আলোচনা করেমিনদের আলোচনা কোরআন রাজের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে ঠিক এইভাবে আর আলোচনা এসেছে আর একটা শ্রেণী করা হতে পারে যেটা হল নাসি এদের আলোচনা খুব সংক্ষেপে করা আমরা ধারাবাহিক করে ইনশা আল্লাহ এই গ্রুপগুলি বিভিন্ন গুণাবলী শিপা এদের ভালো এবং মন্ত্র আলোচনা করব আল্লাহ বাবুর আর আমি সুরাবা করার প্রথমেই তিনটাতে আলোচনা প্রথমে পাঁচটি আয়াতে মমিনে গুণাবু আলোচনা করেছেন এরপরে দুইটি আয়তে রাফেপের সম্পর্কে আলোচনা করেছে এরপরে মুনাফিকের সম্পর্কে তেরোটি আয়াত আল্লাহ আলোচনা করেছে আমরা প্রথমে শুরু করবো মমিনের আলোচনা মুসলমানদেরকে আল্লাহ বকুড়া আরামে বা মুসলিমদেরকে ও মধ্যে বিভিন্ন না বা বিভিন্ন গুণে ভূষিত করেছেন আল্লাহ কোথাও দেখছে মমিন বলেছেন কোথাও যাচ্ছে মোত্তাকি বলেছেন আবার কখনো এদেরছেন মহাস কখনো সালে কোন জায়গায় সালে কোথাও দেখছে মুখ দাদুন বা হেদায়ক কোথাও দেখ কল্যাণে এদেরকে তৈর বা এদেরকে মুসলিম যারা এদেরকে আল্লাহ কোনো এরা নীতার কোথাও সোথাও এদেরকে বা সি সত্য বাজন এদেরকে এবার আল্লাহ হাতি বান্ধা বলে আকার কিন্তু এরা নিঃসন্দেহ হাতিবান বাতারায়ণ এই তিন শ্রেণীর মানুষের পরিচয় দেওয়ার মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন এখানে সমাজবিজ্ঞান সম্পর্কে আমাদের সমাজে মানুষ কত প্রকা তুমি শুধু বমি মুসলমান এটাই ভাবতে হবে বরং এখানে কাছেও করতে এখানে ওনার থাকতে পারে এবং এদের সম্পর্কে অবহিত হয়ে যা যত সচেতন অবস্থায় না হলে এরা কিন্তু যে কোনো সময় তোমার ইমানকে ন যে কোনো সময় তোমাকে এই মুসলমান বা মসলিম দিদিকে বলে বা ঘূষিত করেছে এবং এই কড়ান দিদিকে এই মোত্তকাল হেদায়রা বলে হেদায় এই জন্য বলছেন কোরআন হৃদায় অবশ্যই হৃদায় কিন্তু ওরা হৃদায়াত অন্যদিকে চলে হৃদয় তাদের জন্য হৃদয় পক্ষে আমরা কত জায়গাটা আল্লাহ মমিনের চা খেতে চলেছে এবং এরপরে মমিন মহাশেষ স্তরে বিভিন্ন জায়গায় যথাসম হওয়ার চেষ্টা যদি বর্জনীয় হয়ে যায় আর বর্জন যদি করণীয় হয় এটা কখনই কোন মুসলমানের গুণ হতে পারে না পৃথিবীতে যেটা হারাম সেটা থেকে বিরত থাকা যা সমস্ত ত্রাশ তখনই করে যার নাম যত বিকাশ তখনই করে পাঁচটি গুণের মতো এখানে উল্লেখ করেছে আবার আলাদা আগে সুরাবা একশো সাতাত্তর নম্বর বেশ অনুগুলি গুণের কথা উল্লেখ করেছে তাহলে আমরা শুরু করি যে মুসলমান আবার তেতাল্লিশ জায়গা আল্লাহ মুক্তি করে তা আমরা দেখব যে মুসলিমের কথা আমরা আলোচনা তাহলে আজকে আমরা আমি সর্বপ্রথম যে উন্নত না মুসলিম ব্যক্তি যারা রক্ষা পেয়ে তারা খুব বিশ্বাসে কেউ দেখেছে তার বাবাকে এই পৃথিবীর বিভিন্ন মানুষ জন্মের শুক্র যেতে শুরু হয়ে তার বাবাকে তারপরেও তো বাবাকে বাবাই एक अस्कार करते मानविज्ञानी मानसा विश्वास তালে মুত্তাকি জামা মুসলিম দলিল এটা কোন হলো মুত্তাকি পরিස්কার তাকওয়া করে যেটা বর্জনীয় বর্জন করে হযরত ওমর ফারুক আলাইহিন সাল্লামের একটি হযরত মানে কাটার কি করছে তীক্ষ্ণ ভাবে এরপরে জায়গাটা এই যে কোনটা পা কাটা করছে আর কোনটা পা ভালো জায়গায় কোনটা আমার পক্ষে আর কোনটা মানে তার জীবনযাপন করতে হল কোনটা আল্লাহ সন্তুষ্ট রয়েছে সন্তুষ্টি রয়েছে আর তার মধ্যে আল্লা অসন্তুষ্টি রয়েছে কোনটা আল্লাহের এই যে এই হলো এই মুহূর্তটা নিয়ে সেটা আল্লাহ সেটা দেখি আমরা কিছু দেখি কিন্তু আমরা বিশ্বাস করতে হবে এটা মোটে ইমান সে যাদের সে কখনো এই জন্য একজন মতলিম একজন মতো তখন দাদা প্রত্যন্ত কোন কোন র যারা শুধু তিনি বর্তমান কিছু জানা নেই একমাত্র এই আগে এই সিফার একমাত্র শুধু মন্ত্রী দিল্লি ইমান এরা এটাকে মুক্তি উচ্চ এবং কাজে করে লক্ষ্য যেম দিয়ে বলে আমি বলে আমি অনেক কিছু উল্টো এই হল বমিনে বা কি বলবো কোথাও কোথাও কোথাও মুক্তি যেখানে সেটা হল তারা বিশ্বাস তা বিশ্বাস এই কথা তারা বলে ঠিক কিন্তু কাতাল রেখে বিশেষ করে আবার এখন সলমান তারা রানাকে রাজ্য তাদের চাইতে নিঃসন্দেহে যারা বিজ্ঞেস করছেন তারা এই জন্য জিজ্ঞেস করা যাহ না আমাদের চাইতেও কি বিশেষ কবে অধিকারী আমরা আল্লাহ আপনার করেছি আল্লাহ বললেন যে এই তোমার আল্লাহ ইমান আনা আর আমার আনুগত স্বীকার করার আমি তোমাদের বুদ্ধি অবস্থিত আর আসমান থেকে তোমাদের যে ওহী আসে তোমরা দেখছো বল কওমুন বা'দ মিন বা'দকুম ইয়াতিহিম কিতাবুন মিন বাইনি লওহাইহি ইয়ুমিনুনা বিহি ওয়া ইআমালুনা বিমা ফি উলাইকা আ'নাকুম আতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে না তোমাদের পরে কি বলে দেখে কি বলে বা এরা কি বানান এরা তোমাদের এরপর তোমাদের অনেক কিছু কথা দেখে না একটা পাবে কাগজের মধ্যে চল নিঃসন্দেহ এদের সব অনেক বেঁচে দুই নম্বরের এই মুসলিম এটা কি নামাজ পায় না নমাজ আমার আমার পড়া ঠিক মতো এর অজেবুলি এর মুস্তি এর সুন্দর মানে সময় মতো খুশি খুশুর সঙ্গে এতদরি কাজ হলো নমাজায় এটা হলো মোত্তাকে নামাজ পড়ে না নামাজ এরকম নিজে একাই নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে মায়া স্বজন প্রতিবেশী এবং তাই না এই সবগুলিকে বলা হয় এরা নামাজ আর এই হলো কায়ে যদি না করে নিঃসন্দেহে সত্যিকারে মুসলিম বা মমিন এখান থেকে তারা কি করে এটা নিজেদের জন্য করে নিজের পরিবারের জন্য করে আত্মীয় স্বজনদের জন্য করে যা খরচ যেটা খরচ সেটাও করে সেটা করে আমার তাহলে কি তিন নম্বর হচ্ছে এর মালকে বাবা জন্য স্বজন আদায় করে তাই এর উত্তাহ যেটা করু একই বলে সৎকার হ্যাঁ ভালো কাজে দাঁড় এই একই বলে আল্লাহ যাই দাঁড়া রয়েছে আল্লাহ বল আমি যাই দিয়েছি মুসলিম এরা যদি হাত পা তুমি কি আমার মা কামাই করে দিয়েছ বা আর যার জন্য এদের জন্য কি জায়গা খারাপ আমি নিজের জায়গা দাঁড়িয়ে এই করা খারাপ তাই আজকে শিক্ষিত হবে কালকে অশিক্ষিত হবে এই সম্পদ প্রকৃত মালিক দিতে কিন্তু না আল্লাহ আল্লাহ এবার কিন্তু এই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ করতে আমি যদি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে বলি যারা খরচ করব আপনার কাছে সমস্যা হয়ে কেন খরচ করবো কি কি আপনার তো মালিক এই মালিক আল্লাহ মালিক আল্লাহ আমাকে আল্লাহ মালিক আল্লাহ আমিষ্ঠের জন্য এটা আমার হাতে এসেছে আল্লাহ বলে আরামি নিজে নিয়ম বেঁধে দিয়েছে আমার জন্য আমার পরিবার পরিজনের জন্য আমার আত্মীয় স্বজন এটা দেখো রোজ এটা নকল এটা ঠিক সমস্যার কোথায় এই অবস্থে যে অর্থে যে অর্থকে আল্লাহর খরচ করে खर्चे मानस मन देखो पाई एक लोक इसे सम्पद केल्ल बाबा को तुम्हें समस्त सम्पद तुम्हारा তোমাকেও বাবা সন্তানের সম্পত্তি তার এই অধিকারের আর আমরা এই খরচটাকে গর্ব কিন্তু গর্ব হতে হবে এটুকু মনে আর জানা করাটা কিন্তু ঠিক এরা কিবলা কুরআন ধারক বাহুতে গোছাতে না এই পরিপ্রেক্ষিতে কত কালামুল্লাহ আরবিনে ইশারা করছেন সেটা হলো যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা বিমা উনজিলা ইলাইহি ওয়া মা উনজিলা মিন ক্বাবলি আর যারা নবী তোমার প্রতি দাওয়াত করতে হয়েছে আর যারা তোমার পূর্ববর্তী দাওয়াত করতে হয়েছিল আপনি বাবা মহম্মাল এটার কিছু কিছু মারা যে যা যে সমস্ত যেটা মানলে দিতে হয় ছিল বা হল যে ওরা ওদের নবিক ছাড়া বা তাদের তাদের অসুবিধা আর আগের পরে তাদের কিন্তু যেহেতু মনে হয় একসময় কিন্তু এবার এখন বাংলাদেশ এখন যদি কেউ বলেছে আমেরিকি কেন ব্রিটিশ উন্নত দেশে চলবে কেউ যদি না এখন যারা বললেন আর যারা এদের একটা হলো কি করে সমস্ত বিশ্বাস পক্ষ থেকে কিন্তু এই গীতা মানুষের হেরে রেখে এসেছিল কিন্তু এখন কি আমার তাও তীমা আনা হবে না আগের প্রতি তাষে সবকিছু প্রতি মানান এরা কিন্তু এদের কার্যক চলে কে কোরআন শেষে কোরআন সেটি সব ঋতু হয়ে গেছে ছাড়া কেউ হয়তো মানে সবই পুঁজি বানাতে হবে এবং তার জীবন পরিচালনা করি কোরআন কোরআন গরিবকে উত্তম হৃদয় এবং তাকে জেনে হবে শুনি তো আসলে এরকম অনর্গ না সহকারে কারণ এই দুনিয়া শেষ হয়ে গেলে বাদি মিলে অন্য যেহেতু যেহেতু হ্যাঁ এই যদি যারা এরা করে এরা করছে সহকারে সেখানে ভালো মতো আজাদ খবর আজ হয় না কেমন ফাইসা হয়ে বিচার এটা তোমার মুখ বলতে জানাম যাবে এই মর থেকে তারা নবের জাহানাবে যাবে এই যে বিশ্বাস এটা হলো তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে আজকে মুসলমানকে আল্লাহ মোত্তাকিগুলা থেকে প্রচুর জায়গায় কোন একটা জঙ্গলের আর এই গাই যে সমস্ত নামাজ তরিকা করোনা যথাযথ ভাবে নিজে নিজে পরিবার সবকিছু এরা এরা কোরআন থাকে যত আল্লাহরের পক্ষ থেকে হৃদয়তে দাবি সবই কিছু মানে আর কিছু মানে মানে তবে কোরআনের আগে সবকিছু রয়ে গিয়েছে এটাও আলাদা এবং জীবনের জন্য একটি তারা বিশ্বাসী করলো আর পাঁচ নম্বরে হলো যে এরা আখড়া রাতে একই বিশ্বাস করলো আখড়া রাখবেই এসব ব্যবস্থাটা হবে আমার জীবন জায়গা হচ্ছে ভালো তৈরি হচ্ছে সবকিছু আমাকে জিজ্ঞাসা করতে হবে আর ওইভাবেই তারা নিজেদের আর যদি আমরা এই পাঁচটা গুণকে একটা মানুষ চিন্তা করেছি আমি কি আগামী হত্যা আমি কি কোরআন এবং কোরআন সবকিছু ইমান আনতে পেরেছি সে আমাদের কূর্তি বাসিন্দি ইমান কি একই সহকারে রয়েছে এবং এই পাঁচটি গুণ গড়ের অধিকারী মুসলমান পাওয়া যায় এরপরে তো আল্লাহ যারা তারা পক্ষ থেকে আলো আলো বাদ করতে পারে এরা অন্ধকারে দেখেনা অন্ধকারের মানুষ করতে পারে এরা আল্লাহ পক্ষ থেকে এদের এদের করা হয় দেখে চোখে দেখায় এদের জন্য এদের জন্য রয়েছে আলো এদের জন্য রয়েছে বনডা সবকিছু ভালো এদের জন্য মানে ভালো মতো পার্থক্য জ্ঞান এদের জন্য তাহলে আর মুসলমান কেন আবহাওয়া দেখা গেল আর এই গুণের অধিকারী যারা করছেন গুনের অধিকারী এরাই আমি করল না এরাই দেখলাম এর না এদের জীবন সুখে এদের জীবন শান্তি এদের কোনো দুঃখ নেই এদের কোনো কষ্ট নেই এদের কোনো দুঃখে অর্জন করতে ব্যর্থ হয়েছে যার ফলে এদের ভাগ্যে ফলানা কল্যাণ জায়গায় অকলারা অর্থনীতি সাজনীতি রাজনীতি চরিত্রে কারণ এরা সত্যিকারে একজন অধিকারী হওয়া দায়িত্ব সেগুলি অর্জন করতে এরা কিনেছে আল্লাহ আমি আমাদেরকে যদি এইখানের পাঁচটি কুন অধিকারী কথা আলোচনা আল্লাহ করেছেন ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করেন স্বপ্ন দেখার স্ব বাবা বাবা একজন মানুষ আল্লাহ আল্লিকে স্বপ্নে দেখতে পারেন তবে কথা মনে রাখাতে হবে নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আল করতে পারেন তারা কোনো কিছুকে রাজা সাল্লামের জীবনের সাথে মেনে নিতে পারেন যে রাজাস্ল্লাহাম যে রাজা সাল্লাম এবং তার কি বলব শারীরিক গঠন সম্পর্কে জমি সেই তো বুঝতে পারবে না এখন রাজনাম ছিল না না বলতে পারি বলে যে আমার কথা বলে সাইটার এটা সে ধারণা করতে পার এই জন্য দেখা যায় যে কেউ ধরনের কথা বুঝে আল্লাহ কি ধারণা করতে পারে না এবং যে আর্থিক ধারণ করু স্বপ্ন দেখাতে পারে না এখানে আরেকটা কথা বলো এখন কথা বলো স্বপ্ন পাওয়ার কোন আমল বাড় বা কোন কিছু আছে আল্লাহম এটা আল্লাহ সতম সকল সকাল বেলা ঠিক রাশা জায়গাতে এই ছয় মানে ছয় মায়ের কালার হাত করলে তিরিশ বে ডলে ছয় দিন ঃসন্দে সৎস অবশ্যই হবে এখন এখন নিয়ম করে আধুন করে সকালের কাজ দেখা যাবে সকল দেখা যায় আমাদের হুজুরুল আযম যে গলত পিট করেন কিচ্ছা কাহিনী শোনা লাভ সফল সফল দেখালে আল্লাহ কত সফল দেখালে কাউকে দেখাও দিতে আল্লাহ রব্বুল আলামিন কি বলতে দেখাতে পারে শত জায়গা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আবার সকল দেখে আল্লাহ দেখাতে পারবো আল্লাহ আল্লাহ সফল দেখাল শিল্পী কত যদি আল্লাহ নবীকে নবী করে আল্লাহ নবীকে বিশেষ আমল এতবার মানে যারা এই ইসলামের মধ্যে নরেন্দ্রনাথ কিছু করে এটাকে এটা আল্লাহ এই সমস্ত তিনি সঠিক আল্লাহ আপনার সাহবা যাবে আল্লাহ বলেন এ دبব কেমতে মে মে دبব বাবা তুলাক মাটির অবস্থায় থাকেন কিন্তু আপনি তো অবস্থায় যাবেন কিন্তু আপনি কি যখন আমার কাছে তখন আগে আল্লাহর রাসূল কই বুঝাই গেল যে রূহ দাওয়া নিয়ে যে বলছি দাওয়া হ্যাঁ সে কিছু হিস যদি একটা রাষ্ট্রীয় সংগ্রামের দূর সব